মানবতা সমাধান সসালামালকুম আহমতাল আলহামদুলিল্লাহ হির বলা বসলাম আশরফুলমুরিন আলিহি ওয়া সাহবিহি আজমাঈন আয়দু পৃষ্টিভি বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইসলামী আকিদা বা বিশুদ্ধ আকিদা কাকে বলে এ মর্মে আপনাদের সামনে একটি বিষয়ের আলোকে অনেকগুলো পর্বভিত্তিক আলোচনা ইতিমধ্যেই উপস্থাপন করেছি আমরা চলমান আলোচনায় রসুল সাল্লাহ আলহ সাল্লামের সুন্না জীবনের সার্বিক ক্ষেত্রে তার প্রয়োগ এবং তার প্রতি সুদৃঢ় বিশ্বাস পোষণ করাটা আকিদার একটি পট এ মর্মে আলোকপাত করছিলাম আর এই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি আপনাদের সামনে আমরা উপহার দিতে চাচ্ছি তা হল কিতাব ও সুন্না पवित्र कुरानदीस ही हे इसलामी आईन रचनार मूल उत्साह अग्राधिकार दीते हैं मन प्राणे विश्वास रखते तब आकदा सुसंहत होशुद्ध हो आसन आजकल गुरुत्वपूर्ण विषयटी आलोकपात करार्जे समस्त विज्ञ ओलमिक रमे मास्ख नेता शरीर तर संगे अपने परिचय करिए दे শেখ কাজী মহমদ ইব্রাহিম আছেন আরাম জাহাঙ্গীর সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামী আইনের মূল উৎস পবিত্র কুরআন এবং সহিয়া হাদিজ এটা আমরা বিগত একটি পর্বও আপনাদের সামনে আলোকপাত করেছি আসুন আরও বিস্তারিত জানার জন্য আমরা আলোচক মণ্ডলীর কাছে চলে যাই প্রথমেই আকরামুজ আকরমুজ্জামান বিন আবদুলসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে তিনি যেমন মানব জাতিকে সৃষ্টি করেছেন তিনি তাদের জন্য বিধান দিয়েছেন এবং সর্বশেষ বিধান হচ্ছে গ্রন্থাকারে কোরআন মজিদ আল্লাহ তবরকতলা এ সম্পর্কে তিনি বলছেন ইত্যাবিও ম্যাজিল তোমরা অনুসরণ করো মানো তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এটার ওলা তেত্তাবিহি আউলিয়া এবং তোমরা তাকে বাদ দিয়ে কোনো আউলিয়া কোনো অভিভাবক কোনো ধরনের বন্ধু অনুসরণ করো তারপরে এই যে নাজিল করলেন আল্লাহ এটা তো কোরআন আকারে নাজিল করেছেন আর সুন্না আকারেও রসুলামের আদিস করেছেন একটি আর একটা আছে আল্লাহ রসুল সাল আলহিসাল্লামের এক সাহাবি বক্তব্য রসুলাম আমাদের কাছে তুলে ধরেছেন এবং আল্লাহ তুবর এটাকে কেমত পর্যন্ত সংবিধান তার নিয়ম কানুন হিসেবে তার মখলুক সমস্ত গ্রন্থ নাজিল করেছি এবং আমরা এর হেফাজত করব। কি জন্য হেফাজত হবে আমরা মুসলিমরা এরকম একটা মনে করে নিয়েছি যে এটা শুধু কানে শোনার জন্য তেলাওয়াত শোনার জন্য হয়তো হেফাজত আবার অনেক আলেমা এটার ভূমিকাও বুঝি আমরা আমরাও তাকে তেলাওয়াত ইত্যাদির ভিতরে সীমাবদ্ধ রাখছি এটাও কিন্তু আমাদের একটা অন্যায় এবং এই বিধানকে মানুষের মাঝে কার্যকর না করার ব্যাপারে ভূমিকা রাখছে আমরা এসব করেই যেন সন্তুষ্ট ধরনের যে এটা সংবিধান ব্যাপক সংখ্যক যারা কোরআনের হাফেজ কোরআনের আলেম তারা নিজেদেরকে দাবি করেন তারা এসব করে এসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা সন্তুষ্ট হয়ে আসেন যাই কি আমরা তো খুব ভালো আছি আমরা কোরআনতেলাওয়াত করতেছি ইমামতি করতেছি মুদারিসি করতেছি দাওয়াত খাইতেছি কোরআন খতম দিতেছি তারাবি পড়তেছি এই যে যেন সমস্ত আসলে তো কোরআন একটা সংবিধান পুরো মানব জাতির একেবারে খুটি নাটি থেকে নিয়ে সর্বোচ্চ যে নিয়ম সেটা কোরআন থেকে আসবে এই জন্য আল্লাহ তবরকতলা কোরআন বাদ দিয়ে অন্য কোনো গ্রন্থ তিনি গ্রহণ করেন না রসুল্লাহ সাল আলহি আসাল্লাম এমনকি তাওরাতের অংশ পর্যন্ত অমর কোন খত্তাবরী আল্লাহনকে পাঠ করার অনুমতি দেননি যে এবং রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম রেগে গেছিলেন আর অনেক দেশে আমরা নব্বই পার্সেন্ট মুসলিম বা অনেক মুসলিম আমরা বসবাস করি অথচ সেই মুসলিম অধ্যুষিত দেশে কিভাবে মুসলিমদের যেটা ধর্মীয় গ্রন্থ সংবিধান গ্রন্থ সেটা বাদ দিয়ে অন্য কোনো মানব রচিত সংবিধান কার্যকর হতে পারে এটা আসলে বুঝে আসেই না শেখ হাসান আসলে শেখ অত্যন্ত চমৎকার একটা ব্যাপার তুলে এনেছেন সেটা আসলে কোরআন আল করিম কি এটা আমাদের বুঝতে হবে জানতে হবে যে কোরআন আল করিম হচ্ছে আল্লাহ সুবাহর মানব জাতির জন্য একটা ক্যাটালগ যে তোমাদেরকে আমি তৈরি করেছি কিভাবে চলবে তার একটা বিধান এটা আমাকে এটা বিশ্বাস রাখতে হবে কোরআন এল চূড়ান্ত সংবিধান সেখানে ভিন্ন কোন মত ভিন্ন কোন পথ ভিন্ন কোন পদ্ধতি গ্রহণ করার কোনো সুযোগ নয় কোরআন শুধু মুসলমানের সংবিধান নয় গোটা মানব জাতির সংবিধান এবং আমাদের এটা জীবনের পূর্ণাঙ্গ সংবিধান সংবিধান বলতে পূর্ণাঙ্গ সংবিধান বলতে একটু ব্যাখ্যা দরকার যেটা সাহেব একটু টাচ দিয়েছেন যে আমরা কারো কারো ধারণা যে শরীয়ত হচ্ছে মসজিদ কেন্দ্রিক শরীয়ত হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক শরীয়ত প্রয়োগের ক্ষেত্র হচ্ছে আবাদতখানা মসজিদ এটা অন্য কোনো ধর্মের বেলায় থাকতে পারে ইসলামের বিষয়টা এমন নয় কোরআনের ব্যাপারটা এমন নয় কোরআন মানুষের সমস্ত জীবনের কোরআন এবং সূন্য্যা উভয়টাই মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান সে কিভাবে বিয়ে করবে কোরআনে আছে শরীয়তে আছে ইসলামে আছে সুননায় আছে এমন কি আমরা কয়েক পর্ব আগে একটা বিষয় আলোচনা করেছি এমন কি সে কিভাবে বিছানায় যাবে স্ত্রীর সাথে কিভাবে সম্পর্ক করবে গোটা বিষয়টাই মানুষের জন্য এখানে সংবিধান আছে অত্যন্ত পরিতাপের সাথে দুঃখের সাথে বলতে হয় যে আমরা যখন মানুষকে মানুষের ব্যক্তিগত বিষয়ে শরীয়তের কথা বলি আল্লাহর হুকুমের কথা বলি আখেরাতের কথা বলি তখন তারা আমাদেরকে অবজ্ঞার শরী বলে যে সব বিষয়ে শরীয়তকে টেনে আনবেন না সব বিষয়ে কোরআনকে টেনে আনবেন না কথাটা এটা কুফুরি কথা নিশ্চয় এটা এই বলে যে তারা মনে করে যে শরীয়ত সব বিষয়ের জন্য নয় এটা একটা ধারণা মানুষের ছোট্ট বাচ্চাকে পৃথিবীর সমস্ত সংবিধান একসাথ করলেও করোনা সন্ন্যানের লক্ষ্য লক্ষ্যভাগের এক বাঘ খুঁজে পাওয়া যাবে না আপনি দেখেন অজু করার সময় বলা হয়েছে যে গাছরুল বার যে এই যে আমরা আঙ্গুলটা যখন সোজা করি এখানে একটা ভাজ পড়ে নী বলেছেন এটাকেও ঘষে ঘষে ধুবে অনেক সময় মহিলা থাকতে পারে কত সূক্ষ্মীজি জীবনে একবার কি করলেন দাঁড়িয়ে পেশাব করলেন যাদের কোমর ব্যথা যারা বসতে পারে না তারা বুঝে এই হাদিস্টার মর্ম একটা চালু হয়ে যদি নবীজির জীবনে একটি বার এই কাজটি তিনি যে কারণে আল্লাহ করিয়েছেন তার কোনো ব্যথার কারণে একটা সুন্দর আছে আল্লাহ তার নবীকে দিয়ে এই এত সূক্ষ্ম পর্যায় পর্যন্ত নিয়ে গেছেন পানি খাওয়ার যে বিষয়টা একটু উল্লেখ করলে নবীজি সারা জীবনে শুয়েছেন কেমন বিছানায় শক্ত একটা চামড়া ছানায় শোন জাজিমের উপরে শুধুমাত্র আমরা সেটা আলোচনার ধারাবাহিকতায় আমরা এসেছি একবারে বিরতির দ্বার প্রান্তে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমাদের ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে উত্থাপন করবো ইনশা আল্লাহ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আহমাত আসসালাম আলাইকুম আমি আপনারা দেখছেন আবু হরে রাজিয়া বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করো मने रेख जो तुम्हारे काल जाननाखान जिज्ञेस करल हे आल्ला रसुल सलम जब्ला रहमत क्षमा छड़ा जाननातेबना मुस्लिम चतुर्थ खंड कैयामत जानत और जहान नाम विवरण अध्याय हादिस संख्या छ हजार सतश प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 कुरान भोजवार जन् विषय ज्ञान रखा जरूरी जानते हेखूल कुरान और इसलामी आदर्श परवर्ती अनुष्ठान पिस السلام علیکم رحمۃ اللہ ابراک سوپر درشک شروتا برتن سمجھے ساتھ تھکارلوچن ابت چلام سے رسول صلی اللہ علیہ وسلم سننا یہ عقیدار یہ ایک বা سڑھ پرتیہ پشن کرا জন্য اور راشٹر جیونے জীবনে پکے قورن এবং سنائی হচ্ছে আইন رچنار আল্লা বলেছেন মায়েরা সন্তানদের পরিপূর্ণ দু বছর দুধ পান করালেন আধুনিকা মায়েরা ভাবলেন যে এটা এখন আর দরকার নেই এখন ডানু আছে নাম বলেন না আরো তিন কোটি শিশু এই দুধ পানহীনতার কারণে মায়ের শাল দুধ সহ মায়ের দুবছরের এই দুধ পান করাবার অভাবে তিন কোটি শিশু মারা গেল পৃথিবীতে আক্রান্ত হলেন বেস্ট ক্যান্সারে অসংখ্য মা আক্রান্ত হলেন শেষ পর্যন্ত এখন প্রতি বছর আন্তর্জাতিক কোরআন এর আইন পালন সপ্তাহ দেখুন যে কথা বললেন যে যত রকমের দুধের বিকল্প বের হয়েছে বাচ্চাদেরকে সবগুলির গায়ে দেখবেন একটা সুন্দর লেখা লেখাটা হলো এই জিনিস মুসলিম তারা এটা পান করতে পারে না পান করবে না গ্রহণ করবে না ধূমপানের ব্যাপারে ওলামারা সারা বিশ্বব্যাপী তারা সচ্ছা ছিল যে এটা ইসলাম মেজাজ সবগুলো দলিল প্রমাণ উপস্থাপিত করলে ইসলামেশ্বর এটাকে অনুমোদন করে না কোনো মতেই আলহামদুলিল্লাহ আজকে দেখেন ধূমফানের কারণে প্রতি বছর দশ থেকে ১৫ লক্ষ লোক প্রাণ হারাচ্ছে সারা বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ এই যে ইসলামের এই বিধানগুলি দলিল আদিল্লা থেকে ইস্তেহাদ করে ওলা মারা এটা নবী যুগে ছিল না এই জন্য করে বের করতে হয়েছে সেটা যে কতটা বাস্তব ঠিক করতে আজকে বিশ্বব্যাপী যে মহামারী হ্যাঁ মহামারীর কথা যে এই মহামারী যে এইডস এর কথা এটাকে মূলোৎপাটন কিভাবে করা যায় সেই পদ্ধতি ইসলাম করেনসন্না থেকে যখন সরে গেছে এই সমস্ত অপকর্মে যখন হয়েছে তখন এই বৎসরে তো তিনশত পঁয়ষট্টি দিন কিছুদিন পর দেখবেন যে একটা দিনে কয়েকটা দিবস পালন করতে হবে মানে দিবস এত বের হচ্ছে যেমন দেখেন একটা দিবস বের হয়েছে হাত ধোয়া দিবস তারা শেষ করে হাত দেবে এই বিধানগুলি ইসলাম দিয়েছে কোন ব্যক্তি যদি ইসলামের এই বিধানটা পালন করে তাহলে তাকে এই হাত দিয়ে আমি পানি মুখে নিচ্ছি এই হাত দিয়ে এইবার সমস্ত অঙ্গপত্র পানি দিচ্ছি এমন মুখো গপ্ভরে কোনো পানির সঙ্গে কোনো জীবাণু যাতে প্রবিষ্ট না হয় সেজন্য প্রথমেই বিধান ইসলামের বিধানও তাই যদি আপনি ঘুমন্ত থাকেন তারপর আপনি পানি স্পর্শ করবেন আগের কথাটা ফিরে গিয়ে একটু বলতে হয় যে এই ব্যাপার বিশ্বের মেডিকেল সায়েন্স এ ব্যাপারে নীতিগত একটি সিদ্ধান্ত নিয়েছে এইডস প্রতিরোধ করতে হলে তারা বলছে এমন সব মহামারী এমন সব ভয়ঙ্কর রোগবাদী ছড়িয়ে পড়বে যেটা তাদের অতীত ইতিহাসে পুরপুর কখনো ছিল না সর্বশেষ সুন্দর ভাবে নিষেধ করেছে ইসলাম ধর্ম ইসলাম এবং সুষ্ঠ বিধান আমি এটা লক্ষ্য করতেছি যে কোরআন এত অথচ কোরআন এবং সুন্নাকে যদি তারা ফলো করতো এই সব দিবসগুলো বন্ধ হয়ে যেত দিবস প্রতিদিনই শুধু একটা দিনে কেন সতর্ক হবে তাদের জন্য পঁয়ষট্টি দিন প্রতিটা অন্যায় এবং অপকর্মের ভিতরে এবং যেখানে ক্ষতি আছে সে বিষয়ে সতর্ক হতে প্রতি ঘন্টাই তারা এটা একটা হাস্যকর মানে আনুষ্ঠানিকতা বছরে আমি আরেকটা বিষয় যেটা লক্ষ্য করতেছি এটা সবার ক্ষেত্রে একটা ব্যাধি আল্লাহ এত সুন্দর সংবিধান কোরআন এবং সন্ন্যার মধ্যে দিলেন মানব জাতির জন্য অথচ আমরা এটা প্রয়োগ করতেছি না কি মুসলিমরাও করতেছি করতে এই ক্ষেত্রে আমি যেটা দায়ী করতেছি দেখেন আমাদের দেশে যারা রাষ্ট্র চালাচ্ছে আমাদের সমাজ যারা রাষ্ট্র আছে এবং বিশেষভাবে মুসলিম সমাজের মধ্যেই এটা তো বড় দুঃখজনক যদি কোন দেশে নব্বই পার্সেন্ট মুসলিম হয় সেখানে তো এমনি বিবেকই বলবে যে এখানে কোরআন সন্না ভিত্তিক সংবিধান থাকা উচিত গণতন্ত্রের কথা সেখানে কি হচ্ছে এবং বিমুখতা যেটা ইসলাম ভঙ্গের মধ্যে আমরা জানি আপনি অনেকগুলো সৌন্দর্যের কথা বলেছেন আসলে এইভাবে কোরআনের এবং হাদিসের প্রত্যেকটা বিষয়কে যদি আমরা মধ্যেই আমরা আগেও আলোচনা করেছি শুননার সময় যে রসুল করিম সাল আলিয়া শুননার সবচেয়ে বড় দিক যেটা সেটা হচ্ছে দুনিয়ার দিকেও যদি চিন্তা করেন এটা তার দুনিয়ার মঙ্গল একদম বেস্ট এবং আখেরাতের জন্য না যাতের বিষয় তো রয়েছেই আজকের সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আজকে যেখানে আপনি একটা একটা করে তুলে ধরছেন যে আন্তর্জাতিক বিশ্ব মানে আমি আন্তর্জাতিক বিশ্ব বলতে বুঝাতে চাচ্ছি অমুসলিম বিশ্ব যেখানে ইসলামের বিধানগুলোকে রিসার্চ করে তারা এটার মধ্যে গবেষণা করে এর রেজাল্ট বের করছে এবং মানুষের জন্য যেটা চূড়ান্ত মঙ্গলজনক এটা বুঝে সেটা প্রয়োগের জন্য তারা উঠে পড়ে লেগেছে সেখানে আজকে মুসলিম সমাজের মধ্যে ইসলামী বিধানের বিরুদ্ধে অবস্থান তারা অবস্থান নিয়ে দাঁড়িয়েছে আজকে ইসলামের বিধানের কথা বললে আজকে পর্দা প্রথার কথা বললে আজকে নারী পুরুষের মধ্যে সম্পত্তি বন্টনের যে ইসলামী বিধান এ কথা বললে এগুলোকে বলা হয় যেগুলো জাহিলি যুগের বিধানের বলা হয় বলেছেন খাই যে আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগের যুগ সব করুন কোরআন মোতাবেক রাষ্ট্র পরিচালিত হতো সমাজ পরিচালিত হতো পরিবার পরিচালিত হত ব্যক্তি তার জীবনকে কোরআন সুন্নার আলোকে সাজিয়েছিল রসুল করিম সাল্লাম সেই যুগটাকে বলেছেন শ্রেষ্ঠ যুগ অথচ আমরা সেই যুগটাকে বলছি বর্বর যুগ কত বড় সাহস কত বড় স্পর্ধা মানুষের সবচেয়ে বেশি আশ্চর্যের এটা যেটা কিন্তু অমুসলিমরা বলছেন অমুসলিমরা গ্রহণ করছে আর মুসলিমরা বলছে আমি দুই একটা উদাহরণ আপনাদের কথার মাঝে মাঝে দেই যে পৃথিবীর কোন সংবিধান আছে যে সংবিধানের লেখা আছে কোন পাত্রে কুকুর মুখ দিলে এই পাত্রটা কিভাবে পরিষ্কার করে ব্যবহার করতে হবে আছে কোনো সংবিধানে আমাদের সংবিধানে আছে আহাদিকুম ফাল এবং কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় সেটাকে সাতবার ধারের মধ্যে সপ্তমবারে মাটি সহ ধোবা জার্মান ডাক্তার জার্মান ডাক্তার এই হাদিসটা রাস্তায় কুড়িয়ে পেলেন কুড়িয়ে পেয়ে তিনি চিন্তা করলেন যে ব্যাপারটা কি পরে তিনি একবার ধুইতে শুরু করলেন ধুই ধোনার পরীক্ষা করেন ধোনার পরীক্ষা করেন দেখেন যে এখনো আছে এখনো আছে সপ্তমবারে যখন মাটি সহ দিয়ে একেবারে ধুলেন ব্যবহার করতেছে এই যে হাত ধোয়ার সময় যে রোগগুলো বিরাট বিরাট যে ধনী আমাদের এগুলোতে শীতলতা আসে এগুলো ঠান্ডা হওয়ার পাশাপাশি সাথে সাথে ব্রেন হার্ট এবং আমরা পবিত্র কোরআন ও হচ্ছে আইন রচনার মূল উৎস ইসলামী রাষ্ট্রের সর্বক্ষেত্রে তাই এ দুটি জিনিসই হবে অনুসরণীয় এবং অনুকরণীয় আসুন আমরা জীবনের সার্বিক ক্ষেত্রে বিশেষ করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সন্না থেকে আইন রচনা করতে প্রয়াস পাই তাহলে আমরা একটি শান্তিপূর্ণ সামাজিক বলয় উপহার দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিনুমতুল্লা রাহ্লাহ রবিহ লোহামদন রসুল্লাহ সুল্লা অ্যাচল রহিমোয়া কে অঞ্চল করি মোম আতা ওভি মোয়া পিক যাও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 প্রতি বুধবার সন্ধ্যা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইসলিস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 डायल कर डॉक्टर जाकिर के प्रति शनिवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगलाय